সম্মানিত দর্শক মন্ডলী পিস বাংলায় আপনাদেরকে জানাই মুবারকৃতি এবং শুভেচ্ছা আপনারা আমাদের সঙ্গে আছেন এবং আপনাদের সামনে আমরা কিছু দিনই কথা তুলে ধরছি এবং তার প্রতি আপনারা সম্মান জানাচ্ছেন শ্রদ্ধা জানাচ্ছেন তার জন্য আপনারা আল্লা রবুল্লা আলমিনের কাছ থেকে অশেষ পুণ্যের ভাগিদার হবেন আমরা যেই সিরিজ নিয়ে আলোচনা করছি তা হচ্ছে ইসলাম এবং বর্তমান যুগের মুসলমান তাহলে এই বিষয়ে আলোচনা করতে গিয়ে আমরা কিছু ব্যক্তিগত চরিত্রের কথা ইতিপূর্বে আলোচনা করেছি আলোচনাগুলো করার প্রসঙ্গটা এই যে বিগত দিনে শাহবাহিকেরামদের জীবনী এবং তাদের পরে কালের জীবনী সে সমস্তগুলো যখন আমরা দেখছি তখন সে এক সোনালী যুগ আমাদের চোখের সামনে ভেসে উঠছে চারিদিকে শান্তি চারিদিকে আমন আমান যেদিকেই তাকাব সেদিকে যেন মনে হচ্ছে সুখ কোনো রকমের অশান্তি নেই হানাহানি নেই মারামারি নেই কাটাকাটি নেই লুটতরাজ নেই ছিনতাই নেই তাহাজানি নেই এমন এক সমৃদ্ধ এমন এক সুখ মণ্ডিত সমাজ গত হয়ে গেছে কিন্তু তাদের কাছে দিন হিসাবে স্থান পেয়েছিল ইসলাম এবং তাদের চরিত্রের ভিতরে ওই সমস্ত স্বভাবগুলোই স্থান পেয়েছিল যে সমস্ত স্বভাবগুলোকে আল্লাহ এবং আল্লাহর রসুল আমাদেরকে দিয়েছেন এবং আল্লাহর রসুল সেগুলোকে আপন করে নিয়ে থেকেছেন তাহলে সেই স্বভাব তারা নবীর কাছ থেকে শিখে এত সুন্দর সমাজ করতে পেরেছিলেন আমরা তাদের উত্তরসূরি আমরা সেই স্বভাবগুলোকে নিয়ে আমরাও তো তেমন সমাজ করতে পারি আমরাও তো সেই সুসভ্য মানুষ হিসাবে নিজেদেরকে উপস্থাপন করতে পারি এটাই হচ্ছে আমাদের আকাঙ্ক্ষা এবং এটাই আমাদের হচ্ছে বাসনা কামনা কিন্তু যখন আমরা বাস্তব জীবনে দেখতে যাচ্ছি আমরা নজর দিয়ে এদিকে ওদিকে তাকাচ্ছি তখন দেখা যাচ্ছে যে চিত্রটা সমূলেই আলাদা তখন আমাদের আফসোস হচ্ছে যে এটা কেন হলো সেই দিনটা কোথায় চলে গেল সেই সোনালি যুগ হারিয়ে গেল কেন আমাদের ব্যক্তিগত জীবনে যে সমস্ত মানুষের কাছে স্বভাব থাকার কথা ছিল সেগুলো সব কোথায় যেন কফুর হয়ে উড়ে উড়ে উড়ে উড়ে সব চলে গেলো তো সেই ব্যক্তি স্বভাবের এবং আখলাখের অনেক কিছু কথাগুলো আমরা বলেছি আজ আপনাদের সামনে ঠিক এইরকমই একটা স্বভাবের কথা আলোচনা করব। যেটা মানুষের কাছে থাকতে গেলে মানুষ মহৎ হয় তা হচ্ছে একজন মানুষকে হতে হবে ধৈর্যশীল ইসলাম কামনা করে প্রতিটি মানুষ হবে ধৈর্যশীল ধৈর্যের স্বভাবটা হচ্ছে অত্যন্ত মহৎ স্বভাব এই স্বভাব অনেক কিছু আপনাকে এনে দেয় আর এই স্বভাব যদি না থাকে তা আপনার অনেক কিছু হারিয়ে দেবে এই রকম গুনে। स्वभा आई स्वभावदार होतेशीतारकपात करार्जन डॉक्टर सहेब के बोल जो धर्म की गुण एवं धैर्य धारण करते गर्ल पावा मैं एक आलोकपात कर আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সত্যি এত গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা যে মানুষের মধ্যে থাকবে সে যে মহৎ এবং সকলের কাছে সম্মানীয় হয়ে উঠবে এবং আল্লাহ স্বয়ং তার সাথে থাকবেন সেটা কোরআন আল্লাহ সুবাহন তালা বলেন সুরা বাকারা একশো নম্বর আয়তে ইয়াই হল্লা দিন আমানুস তাইন বিশ্বরী ওসালাহ ইন আল্লাহ আসীন ইমানদারকেদেরকে লক্ষ্য করে আল্লাহ সুবাহন তালা বলেন যে হে ইমানদারগণ তোমরা আল্লাহর কাছে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য কামনা করো তারপরে শেষ অংশে বলা হচ্ছে ইন্দরিন আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন তাহলে যিনি আল্লাহ সুবাহ যদি মানুষের সাথ দেন মানুষের সাথে থাকেন তাহলে সেই মানুষ তো কোনো সময় বিপদগামী হতে পারে না সে সব সময় উপরের দিকেই উঠবে তাহলে এই ধৈর্য এমন একটা গুণ বা বৈশিষ্ট্য এবার সারা পৃথিবীর মানুষের মধ্যে এই গুণ বা বৈশিষ্ট্য থাকা অত্যন্ত জরুরি এবার যদি আমরা শুধু এবার মুসলিমদেরকে মেসেজ বা বার্তা দিতে চায় এবং এটা যে আমাদের ইসলাম বলছে এবং প্রত্যেকটা মুসলমানের মধ্যে এই গুণ বা বৈশিষ্ট্য থাকা উচিত এবং এটা জান্নাতে যাওয়ার জন্য একটা গুণ অন্যতম গুণ এবং বৈশিষ্ট্য আমরা যদি সুরা আল আসার ছোট্ট একটা সুরা কর্ম শরীফের একশো তিন নম্বর সুরা তিনটে মাত্র আয়াত আছে সেখানে বলা হচ্ছে ইল্লা দিন এমনও আমিল সালি হাতে বাতাবাস হাফকে বাতাবাসা হবে সব চারটা গুণের মধ্যে শেষ গুণটা হচ্ছে এই ধর্জের গুণ সবরের গুণ অর্থাৎ জান্নাতের যে কি বা চাবি যদি আমাকে পেতে হয় এই চারটা ধারণ করা একে অপরকে ধৈর্যের পরামর্শ দেওয়া অত সাব অর্থাৎ শুধু নিজের ধৈর্য থাকবে আর অপরকেও সেটা পরামর্শ দিতে হবে কারণ অপর মানুষে যে অধৈর্য হয়ে যেকোন অ্যাক্সিডেন্ট বা যে কোনো দুর্ঘটনা ঘটিয়ে দেয় তার যে পরিণতিটা ভয়াবহ রূপ ধারণ করে কিছুক্ষণ পরে তাহলে সেটাও ধরার একটা পরামর্শের অধিকারী করলেন সেখান থেকে আমরা শিক্ষা পাচ্ছি কি যে ধৈর্য ধারণের মধ্য দিয়ে আমরা কিন্তু আল্লাহর সাহায্য কামনা করতে পারি অবশ্যই তাহলে নামাজ পড়তে গেলে আল্লাহর সাহায্য আমরা পাবো এবং ধৈর্য ধারণ করতে গেলে আল্লাহ ধারণ করে থাকি তাহলে তার একটা ফল আল্লাহ রবুল আলমিনের কাছ থেকে আমাদের কাছে আসবে আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদের এত সুন্দর শিক্ষাদান করেছেন তাহলে এই ব্যাপারে আপনি আর একটু কিছু আলোকপাত করুন আমি এই ব্যাপারে একটু সংযোজন করতে চাই যে ধৈর্য ধরলে আমাদের কি হয় সেটা কোলা আমরা আল্লাহর বানিয়ে থেকে আমরা শুনলাম এবার আমরা দেখব যে ধৈর্য ধরতে কেন বলা হয়েছে কোন সময়ে ধৈর্য ধরার প্রয়োজন হয় মানুষ যখন কষ্ট পায় মানসিকভাবে অথবা শারীরিকভাবে একটা মানুষকে কষ্ট দেওয়া হয়েছে শারীরিক নির্যাতন চালানো হচ্ছে সেই সময়টা তার ধৈর্য ধরনের ব্যাপার আছে তখন তাকে ধৈর্য ধরতে হয় আবার কখন হয়ে কষ্ট পাচ্ছে হয়তো তার ছেলেকে কেউ মারছে বা তার বাড়িতে কেউ অত্যাচার করছে ইত্যাদি তখন তার শরীরে কিন্তু কোনো রকম হয় হয়নি নির্যাতন হয়নি কিন্তু আর বাড়িতে হচ্ছে তার মানসিক একটা রাগ হচ্ছে তো রাগের সময় কিংবা শারীরিক কষ্টের সময় কেউ ধৈর্য ধারণ করতে হয় এই ধরনের একটা হাদিস যে একজন মহিলা বসে বসে কান্না করছে বসে বসে কান্না করছে তখন আল্লাহ রসুল সেদিকে পেরিয়ে যাচ্ছিলেন তো আল্লাহ রসুল তাকে বললেন যে ইস তুমি সবর করো ধৈর্য ধারণ করো তখন সেই মহিলা বলছে আমার যে ঘটনা ঘটেছে সেটা তো তোমার তো ঘটে নাই সেজন্য তুমি বুঝবেটা কি সে বিচার জানতো না যায়নি হচ্ছে রসুল সালাইসালাম লোকে জানালো যে তুমি বললেন তাহলে তো আমি এটা অন্যায় করেছি ভুল আমি জানি না তারপরে সেই মহিলা গেল আল্লাহ রসুলের কাছে বললেন যে আমি আপনাকে চিনি আপনি যে কথাটা বললেন আসলে আমি এটা ভুল বলে ফেলেছি তখন আল্লাহ রসুল বললেন আশা কি করবো করে নিলাম এটা নাম সবর নাই সবর হচ্ছে যে প্রথম থেকে প্রথম থেকেই সবর করতে হবে এটা হলো মানে সৌর্য করার একটা মানে প্লেস বা স্থান আমাদের অনেকে ভুল করি শেষে যখন আমরা রয়েছে। যারা সত্যিকারের ইমানদার আল্লাহর প্রতিটিয়েস সালে যারা রাজি হয়ে যান সেজন্য মোমেনদের বলা হয়েছে আল্লাহ মোমেনদের জন্য বলেছেন যে মোমেনদের সুসময়ে এবং দুঃসময়ের সময়ে তারা উপকৃত যখন তাদের সুসময় আসে কোনো ভালো কাজ হয় আনন্দদায়ক কোনো আল্লাহ করে তাহলে বোঝা গেলে কথা বলেছেন যে মোমেনদের সুসময়ে এবং দুঃসময় অবৈসমে উপকার আছে এটা আমাদের একটা খেয়াল দরকার আপনার কাছে আবার ফিরে আসব। তবে এখানে একটা কথা মনে হচ্ছে আপনি যে একটা কথা বললেন बुर कथाटा कौ प्रथम है एक मथा कथा आ जा मानुष के देखेमयो बाड़ीते क्यों आपद विपद हलो मरा फोटा हो गलो क्यों मारा गे मारा गलो ठेले मारा गलो स्वामी मारा गलो से क्षेत्र देखा जाए जे सबुर बात भेंगे तरह सबुर जिन नहीं बुझा बुझेना बर एक क्षेत्र ওই সমস্ত মানুষকে আর কিছু মানুষ বলে থাকেন কি আরে কাঁদ না ওর মা মরেছে ও কাঁদবে না তুমি কাঁদবে তাহলে এই ধরনের ওই সমস্ত মানুষকে যে কথা বলে এটা তো কত মুখ কথা হয় যে তাকে আরো কাঁধে উৎসাহ দেওয়া হচ্ছে বরং তাকে সবুরের জন্য কিন্তু কিছু তাকে উৎসাহ দেওয়া হচ্ছে না কত চাল্লাহুল বলেছেন যদি এই দুয়াটা পড়া যায় আমি কান্না করতে পাব না কান্তি দেবে না আমার বুকটা টনটন করছে এটা কি আবার ধর্ম কিন্তু আমরা কিন্তু সে কথা বলেনি। আমরা নিষেধ করছি বা ইসলাম নিষেধ করেছে আমরা সেই কথা আলোচনা করছি যে বেশি চুলছিঁড়াছিড়ি বেপর্দায় হয়ে যায় কোনো মহিলা আবার কোন সময় কি হয় চামড়া কাটে যে বাড়াবাড়ি নিয়ে খুব এগুলো নিষেধ করছি কিন্তু যদি কারো আত্মীয় মরে যায় আর চোখ দিয়ে মানে মানে ঝরে এটা কোনো দূষণীয় নয় তার সে তার চোখ দিয়ে আসতে পারে রসুল সালাহামের ছেলে যখন মারা যায় তখন আল্লাহ রসুলের চোখ দিয়ে কি হচ্ছিল ঝরঝর করে পানি বেরোচ্ছিল অস্ত্র নিগত হয়েছে তখন এক সাই বলেছেন আল্লাহ আপনিও কাঁদছেন তো তখন তিনি কি বলেছিলেন যে এটা মানুষের তাবিয়াত ফিতর এটা ইসলামের কোনো এটা নিষেধ নয় কিন্তু অনেকে ভাববেন যে না কান্না করতে পাবে না তার মানে এই নয় যে একদম মানে মানে চোখের মানে চোখ দিয়ে পানি বেরোতে পাবে না বা তার দুঃখ দুঃখ বেদনা আসে তার হতে পাবে না এরকম ধরনের কিছু নয় কিন্তু ইসলাম নিষেধ করেছে যেটা বাড়াবাড়ি সেইটা জি আর আমি আর একটা কথা আগেই বলেছিলাম আপনার কথা মানে বলার আগে আগে আমি একটা কথা বলছিলাম যে ধৈর্যের যে স্তর আছে যারা করে ফার্স্ট ক্লাস দরজার ইমানদার তারা তো ধৈর্য ধারণ করেন তাছাড়া যখন ওই ধরনের মানুষ কোনো আপদ বিপদের কথা শোনে তখন বলে থাকেন আলহামদুলিল্লাহ আল্লাহ কেন এটা আল্লাহ তুমি এটা ফায়সালা করেছো আর তোমার ফায়সালা আমাকে তোমার ফায়সালা যেন আমি কি করেছে আমি সেটা আমি অবশ্যই মেনে আমি ভাগ্যকে বিশ্বাস করিতে আমার ভাগ্য এভাবে এলাকা ছিল তখন সে ভাগ্যের প্রশ্ন আসতে পারে ভাগ্যের প্রশ্ন অন্য খুলতে আছে গেটটা এই সমস্তির আবার আপনাদের সামনে ফিরে আসছি ইনশালন ডিসকাশন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 আবদুল্লাহ ইবনে মাসউদ রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ বলেন সত্যকে আঁকড়ে ধরা তোমাদের উপর আবশ্যক কর্তব্য কারণ সত্য পুণ্যের পথ দেখায় আর পুণ্য জান্নাতের পথ দেখায় যে ব্যক্তি সর্বদা সত্য কথা বলে এবং সত্য বলতে চেষ্টা করে আল্লাহতালার নিকট তাকে সত্যবাদী হিসেবে লিপিবদ্ধ করা হয় আর তোমরা মিথ্যা থেকে দূরে থাকো মিথ্যা পাপাচারের পথ দেখায় আর পাপাচার জাহান্নামের পথ দেখায়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 I know about you, I know about me, I'm proud cause I'm rolling Islamically, everywhere I see, even on TV, people talking trash about the way. Watch Little Wonders at Their Best. Bishoy Shishwura, Paraburthi Anushthaan, Peace TV, Bangalai. Assalamu alaikum. Swangrachian Tarjun Napnaka Mubarakbad. Thaleshaak, high quality ira imaandhar dheir alochana hochchilo. Ji. Ashraya chadheir imaand atontop, mani puripakko, yabang ngazbo dhegun dheiru imaand, Allah ar pati. Mani Allah shabrako, mani fai shalai poti এই ধরনের ইমানদার লোকদের মুখ থেকে এই সময় তারা চিন্তা করে যেটা আল্লাহর থাকে যেমন মুসিবতের জন্য বলতে পারে যদি তার কম হয় সে আলহামদুলিল্লাহ বলা মতো সেই সময় তার পরিস্থিতি না থাকে তো এটা বলতে পারে কিন্তু তারপরে যে স্টেজ রয়েছে যে কোনো বিপদাপদে খবর শুনলেই যে লাফালাফি করা আর চুলচিরাচিরি করা চামড়া কাটা ইত্যাদি মাথা ঠোকা এইগুলো কিন্তু আমাদের ভেতরে কথা কাটাই হচ্ছে এমন হতে পারে যে ভাই ভাই জমি নিয়ে বিবাদ হচ্ছে এমন হতে পারে স্বামী আমাদের কোন ঝগড়া বা তর্ক চলছে এরকম ক্ষেত্রে আমরা যে হুট হাট ফেসলা গুলো করে ফেলি তো জমি নিয়ে বিবাদের ক্ষেত্রে যেমন স্বামী স্ত্রীর মারাত্মক পরীক্ষা করা হয় মাঝে মধ্যে সেটা ইন্নানিল্লাহি ওয়াইহ যে বলা হলো যে মানুষকে যখনই কোন বিপদ আপদ ধরে ফেলে তখন বলতে আর এর মানে হচ্ছে আমরা আল্লাহর জন্য এবং তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে একশো ছাপান্ন নম্বর তার আয়াতটাতে আল্লাহ সুবানের কথা বলছেন যে এই সমস্ত জিনিসগুলো দিয়ে মানুষকে পরীক্ষা করা হয় সেখানে ধৈর্যের পরিচয় দিতে হবে সেখানে এই যে আবার সেই সাহবের ধৈর্যের কথা চলে এলো তাহলে মানুষকে ক্ষুধা দিয়ে ভুগ দিয়ে এবার ক্ষুধা মানে তো সেই অর্থনৈতিক ব্যাপার চলে আসছে পুরো অর্থনৈতিক ব্যাপারটা একশো পঞ্চাশ নম্বর আয়তে তাহলে মৃত্যু বরণ করতে হবে সেই সময় যদি ধরে তালে তার জন্য শুভ সংবাদ রয়েছে এবার আপনি যে প্রসঙ্গগুলোতে আসছিলেন যে এবার আমাদের প্রত্যেক জীবনে একটু চলে আসি ফ্যামিলিগত দিক থেকে একটু ছোট বিষয় হয়েছে সবজিতে বা তরকারিতে থাকে পর্যায়ে চলে যায় পর্যায়ে নালীলা তালাকের পর্যায়ে চলে যায় ক্ষেত্রে তাহলে ছোট্ট একটা বিষয় নিয়ে এত অধৈর্য হয়ে যাওয়া এই পারিবারিক দৃষ্টিতে তাহলে একটা পুরো পরিবার তো নষ্ট হয়ে জি আর এই গুণ তখন আমার যদি ছেলে মেয়ে থাকে তারাও কিন্তু আমাকে ফলো করে যে বাবা বাড়ি থেকে কাজ করে এসছে একটু হয়তো মাকে বকা ঝোকা করছে তাহলে এই যে গুণ বা বৈশিষ্ট্য ছেলে তখন তার কাছ থেকে নকল করছে দেখা যাচ্ছে ফিউচারে অধৈর্যের পরিচয় দেবে বাবা মায়ের কাছ থেকে আলহামদুলিল্লাহ আপনি একমত হয়েছেন এবং এটা যে স্বীকার করছি আমরা যে হচ্ছে এই ধরনের এমন কোন কেস মোকাদ্দাম কথা আপনার যদি শুনে থাকে তাহলে তো ভালোই আর না শোনা থাকলে আমি আপনাকে বলি যে ভায়ে ভাই সামান্য একটা ড্রেন পানি বহা নিয়ে গলির পানিগুলো এটা দিয়ে নামবে না এটা দিয়ে নামবে এ কথাটা নিয়ে মারামারি হয়ে গেল মারামারি হতে গেলে আমি একটু যদি শবুর করতাম যে আমার অংশটা দিয়েই তা যাচ্ছে তাতে কি এমন ক্ষয়ক্ষতিটা হয়ে যাবে আমি শবর করতে পারলাম না আমি আঘাত হানলাম সে মরে গেল কেশ হলো কেশ হতে গিয়ে পর্যন্ত যেই টুকুনি ভিটে মাটি ছিল তাকে বিক্রি করে দিয়ে কেশের নিষ্পত্তি তখনো হলো না তাহলে আমরা যদি সবুরটাকে গ্রহণ করতে পারতাম ধৈর্যটাকে যদি ধারণ করতে পারতাম সেখানে যে মরে গেছে শুধু তার কথাই বলছি না ও তো মরেই গেছে কিন্তু উভয় পক্ষকেই সেটা কথা বলা উচিত যে সবর আমরা দুজনকেই করতে হতো যে আমিও যেন বাড়াবাড়ি না করি আমিও যেন অস্ত্র ধারণ করতে না যাই তো এই সবুরগুলোকে আমরা কথাই কথাই এত বেপাত্তা করে দিচ্ছি যে আর একটা বিশাল বহিপ্রকাশ ঘটে যাচ্ছে যে যদি ধৈর্য ধরে নিত তাহলে যে ওর সাথে আল্লাহ সাঁত দিতেন এবং অধৈর্য হয়ে যাওয়ার কারণে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেলে যে উভয় পক্ষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাচ্ছে সেইটা সেই সময় শয়তান তার মাথা থেকে হারিয়ে দিচ্ছে তখন একটা বিবাদ বা কিভাবে তার ঝামেলা সৃষ্টি হবে একে অপরের সাথে একটা সংঘর্ষ একটা বিষয় নিয়ে এই যে মার্ডার অব দি চলে যে এত দূর পর্যন্ত যদি মাথায় তাহলে আমার পরবর্তী স্টেজটা কি হতে পারে যদি আমি আপনাকে একটা কথা আমি জিজ্ঞেস করবো তা হচ্ছে এই যে মানুষ কথাই কথাই বলে ধরুন বেশি বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিটা পরিমাণটা একটু বেশি হতে গেলেই অকথ্য ভাষা আমার মুখ থেকে বেরিয়ে যায় এ কি ধরনের পাগলামি হচ্ছে কি প্রয়োজন রয়েছে মানে বেশি গরম সহ্য করতে নাচিনা উফ মরে গেলাম এই হয়ে গেল ওই হয়ে গেল এই যে হুটহাট সিদ্ধান্ত বিশেষ করে এইরকম ক্ষেত্রগুলোতে তাহলে এগুলো কি মানুষের ইমানের প্রতি কোনো অবশ্য এটা একটা আখিদার বিষয় রয়েছে আপনি যেটা যে এত হওয়ার কি দরকার ছিল এটা কি অর্থ হয় এগুলো আল্লাহ কি বলা হচ্ছে আল্লাহ আল্লাহ আলমিন অযথা বৃষ্টি দিচ্ছেন আর আমাদের এটা জানা দরকার যদি এই ধরুন কেউ বলে থাকে এটা শিশাল একটা অপরাধ আল্লাহ আল্লাহিস বলেছেন আল্লাহ তা সব উদ্ধাহার্লাহ আমার হাতে রয়েছে যুগ কোনো সময় আসে শীতের সময় আবার কোনো সময় আসে গ্রীষ্মের সময় গ্রীষ্মের সময় হয় গরম আর বর্ষার সময় হয় বৃষ্টি আবার শীতের সময় হয় শীতল বা ঠান্ডা সেই সময় যে অতিরিক্ত কিছু হয়ে যায় से बार चलो ना कारण से आल्लावर्तन करें आल्ला सब ही सूतरा ओ समस्त भाई दे सतर्क हवा दर जरा विशेषकर बिस्टी हार समय अत बिस्टिर दरकार की से दरकार नाप्रयोजन सेपालक जिन्हें विश्व सृष्टि कर प्रयोजन पानीटा तुम्हारे हम तो जाथाई गड़े से मानस उपकृत होते आल्ला भलो जानें कारण सारा पृथ्वी जिखने जाए सूक्ष्म सूक्ष्मतम जब वस्तु आए सब तरह गोछरे रोचे तरह एलिमेंट ज्ञान रही है तीन कत তুমি কি জানো ভাই সেই সাথে সাথে হাজরাতে ইয়াকুবের জীবনী আপনি টেনে এনে ছোট্ট করে আপনি সাবর করার একটু তাদেরকে তালকিম করুন আলহামদুলিল্লাহ এই দুটি ঘটনা নবী ঘটনা সকলেই জানেন আলাইসাল্লামকে তিনি কিভাবে পরীক্ষা করেছেন তার ছেলে মে সব ধ্বংস হয়ে গেছে তার সমস্ত সম্পদ ধ্বংস হয়ে গেছিল তারপরে চিন্তা করুন আর আপনি কথা বলেন সত্যি ইয়াকুব আলাইসলামের সন্তান হারিয়ে গেল ইউসুফ সালাম সে যখন তার ভাইয়া নিয়ে গিয়ে তাকে কুপে ফেললো তার অনেক লম্বা ঘটনা দুঃখ করে তার চোখ দুটিও তার কেমন হারিয়েছিলেন তারপরে হারিয়ে গেছিলেন তিনি ধরেছিলেন কিন্তু হওয়া কোন অসুবিধা নাই তিনি তো সবসময় বলতেই ছিলেন যে অধৈর্য হওয়া আর ব্যথিত হওয়া কিন্তু আলাদা জিনিস ব্যথিত হওয়া আর অধৈর্য হওয়া আলাদা জিনিস সেই ছোট শিশু ইসলাম কি বড় অবস্থায় তিনি কি করলেন আবার ফিরে পেলেন আমরা মেয়া ফলে একটা কথা এখানে এটা বাস্তবে আমরা পেয়ে গেলাম তাহলে এই কথাটা আমি হাজরাতে আইবের কাছে আইউ সবর করেছিলেন তার কাছ থেকে যত মাল টাল এটা সেটা সব কিছু যে নষ্ট হয়ে গেছিল আল্লাহ রবুল আলমিন তাকে আবার আল আওলাদ মাল ধন সম্পত্তি সবই কিছু ফিরিয়ে দিয়েছিলেন তাহলে সবুরের একটা কি আছে সুন্দর কিন্তু এটাই তো আমাদের দুঃখের কথা যে আমরা কথাই কথাই যে খুব নিজেকে জাহির করতে শুরু করে দিই একটুখানি ওখানি ধৈর্যশীল হতে পারি না সহনশীলতা দেখাতে পারি না আমি দুঃখের সাথে বলবো ট্রেনে টিকিটের কাউন্টারে যদি দাঁড়াই আমি একজন মুসলিম আমার একজন আগে কেউ ছিল হয়তো সে হয়ে গেল আমি কি তোমার চাকর আমি কি তোমার থেকে ছোট এই ধরনের কথাগুলো হয় স্কুল কলেজে ছাত্রদের মধ্যে দেখা যায় কেউ যদি একটু কাউকে টোন কাটাকাটি করে তাহলে টোনের প্রতি টোন তার উত্তর না হয়ে হাত মুখা এই পর্যায়ে চলে যাই এবং এর ফল তো আমরা পাচ্ছি এই দুনিয়াতে যে অশান্তি বা বিরাজ করছে আমরা সেটা তো আমরা এই যে প্ল্যাটফর্ম কথা বললাম টিকিট করতে গিয়ে যে মারামারি হয়ে গেলো দুজনকে অ্যারেস্ট করে নিয়ে গেলো দিয়ে আবার সেই জেলে বসে বসে থাকলো তাহলে এই যে একটা কেস ফাইল হয়ে ওর নামে আমি কি কাপড় আমি সবুর করেছি সবর করতে গেলে নিশ্চয় তার মনে অনুশোচনাটা আসবে যে লোকটাকে আমি মন্দ কথা বলে দিলাম অথচ সে কোন প্রতিবাদিপ্লাই দিল না তাহলে তার তো রেজাল্টটা ভালো আসছে আমার কাছে আলহামদুলিল্লাহ তাহলে আলোচনাটা আমরা তো মনে করছি খুব সুন্দর হলো আর আমার ভাই আপনারা এখান থেকে উপকৃত হবেন ধৈর্যের বহুগুণ লোকে বলে ঢিলা এটা হচ্ছে আমাদের দেশওয়ালী কথা তো ধৈর্য ধারণ করুন আল্লাহ রবুল আলমিন আপনাদেরকে এই গুনে গুণান্বিত করেন এই দোয়া রেখে আজকের মতো এখানে ইতি টেনে দিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবার কিন্তু আমি নিরাশ না হই এটা শান্ত জীবন যদি মানুষ ক্ষমা চায়মিন অবশ্যই অবশ্যই ক্ষমা করে দেবেন তার ভিতরে অর্থ ফিরে আসা আর এই ক্ষেত্রে কিছু দিক নির্দেশনা রয়েছে যখনই তোমার কোনো পাপ পেয়ে যাবে তখনই তার পাশে তুমি নাইকা করে জানুন কিভাবে আমাদের ছোট বড় পাপ বয়ে আনে আমাদের অকল্যাণ দেখুন পাপের অশুভ পরিণতি আজ রাত আটটায় আপন সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলা টিভি বাংলায় কোন সন্দেহ নেই এবং সেটা ইমানকে পরিপূর্ণ ধ্বংস করে দেবে সুন্নতের অনুসরণ আল্লাহ নিকটে মনোনিত দিন হলো ইসলাম ইসলামে যেগুলি শেষ কষ্টাদিরোধীর যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে